বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ যদিও আপনাদের উত্তর আমি শুনতে পাইনি নিশ্চয় আপনারা বলেছেন আলহামদুলিল্লাহ কারণ মমিনে তো সেটাই বলা উচিত এই প্রশ্নের উত্তর এটাই যে আলহামদুলিল্লাহ অর্থাৎ আমি আল্লাহর তখন দিনের হাতে আত্মসমর্পণ করা একজন মানুষ আল্লাহ যখন যে অবস্থায় রাখেন আমি আল্লাহিনী বলেছেন যে মুমিন তার প্রাণ বায়ু বেরিয়ে যাচ্ছে সেই মুহূর্তেও সে বলছে আলহামদুলিল্লাহ মৃত্যুর মতো এত কষ্টকর মুহূর্ত পৃথিবীতে আর নেই সেই ভয়ঙ্কর কষ্টের মুহূর্তে সাকারা বিবেক বুদ্ধিকে উন্মাদ করে দেয় কষ্টের তাড়নায় সেই মহা মহাবিপদের সঙ্গেও যে মমিন বলতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে মৃত্যুর নিচে যে বিপদ আপদগুলো এগুলো তো নর্মাল বিষয় সেই বিষয় তো আলহামদুলিল্লাহ বলব অবশ্যই বলতে হবে প্রিয় ভাই বোনেরাগুলো একটি সহ রয়েছে প্রথম জানাতে যাবে কারা জানতে চান চানজি বলছেন তারাই প্রথম জানাতে যাবে আলহাম্মাদুন যারা খুব বেশি বেশি আমার প্রশংসাকারী কেমতের দিন হিসাব হবে কে কত বেশি প্রশংসা করেছে জীবনে আল্লাহর যাদের জীবনে দেখা যাবে শুধু আল্লাহর প্রশংসা আর প্রশংসা আল্লাহ ওদের কি আগে জান্নাতে নেবেন আল্লাহ আকবার আল্লাহর কাছে প্রশংসা খুব প্রিয় আহাদমিন আল্লাহ আল্লাহর কাছে প্রশংসা যত প্রিয় পৃথিবীর আর কারো কাছে প্রশংসা এত প্রিয় নয় এজন্যই জন্যই আল্লাহর প্রশংসা করুন আমরা যে করোন নীতি গুলো এক একটি প্রবাদ আকারে এক একটি মূলনীতি আকারে এক একটি থিওরি আকারে পেশ করছি কেন আপনারা আমরা যত্র তত্র এগুলি বলবো। এগুলি আমাদের বলার বিষয় জীবনকে কোরআনময় করার জন্য কোরআনের মূলনীতিগুলো এভাবে বলা উচিত অনুধাবন করা উচিত পৃথিবীতে কত থিং ট্যাংক আছে চিন্তাশীল আছে তারা চিন্তা দেয় মানুষকে আর আমরা মুসলিম চিন্তার খুনই আমাদের কাছে বাইরের কোনো থিঙ্কের দরকার নেই একটু কোরআন নিয়ে থিঙ্ক করলেই হবে প্রত্যেক কোরআনওয়ালাই এক একজন থিঙ্কার বিশ্বকে বিস্ময়কর সব চিন্তা থিওরি তিনি দিতে পারেন জ্ঞানের মূলনীতি দিতে পারেন যেটা গোটা মানব জাতিকে উজ্জ্বল করবে উপকৃত করবে হীনমন্যতায় বোকার কোনো সুযোগ নেই এই কোরআনিক থিংগুলো, কোরআনিক আয়াতগুলো আল্লাহর নিদর্শনগুলো আপনাদের এই জন্যই ওই আকারে দিচ্ছি যাতে আমরা যেখানে কথা বলবো কোরআনের আয়াতকে কোট করব নিয়ে আসবো এর উত্তম প্রবাদ পৃথিবীতে কোথায় পাব এরছে উত্তম চিন্তা বাণী উত্তম গবেষণার বাণী উত্তম জ্ঞানের কথা স্মরণীয় বাণী কোথায় পাব খুঁজে আজকে একটি অত্যন্ত প্রয়োজনীয় মূল নীতি আপনাদের সামনে উপস্থাপন করব। يتي قرآن دوباري شئي سورة النهال تتلش نمر آيات سورة الانبياء شات نمر آيات سورة الانهال تتلش نمر آيات تكني أشلام فسألوا أهل الذكر إن كنتم لا تعلمون فسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بشيرو دي كان شمانوشي ترا قوم جاني ألقو جاني بجانينا تادر قرونيوكي যিনি যে বিষয়ে জানবেন না তার করণীয় কি সেই সম্পর্কে কোরআন একটি অত্যন্ত সুদৃঢ় মতবাদ এখানে পেশ করেছে আমাদের সামনে আল্লাহর পথের আমরা প্রথিক এই পথের মোড়ে মোড়ে বাঁকে বাঁকে কত কিছু আমাদের জানতে হবে এই পথটা আকিদে দিয়ে সাজানো এটি আকিদার পথ এই পথটি কতগুলো ফরজ করণীয় দিয়ে সাজানো এগুলি ফরজ এবাদাত এই পথ তো আর মাটির কোনো পথ নয় এই পথ বলতে একটি আকিদাকে বোঝায় যে আকিদা নিয়ে আমি আজীবন থাকবো এই পথ বলতে কতগুলো ফরজকে বুঝায় যে ফরজগুলো আজীবন আমার অস্তিত্বে থাকবে আমি আমল করব। এই পথ বলতে কতগুলো সন্না মুস্তাহাবাদ আল্লাহর প্রিয় কতগুলো আমলকে বোঝায় যেগুলো আমার জীবনে থাকবে এই আকিদা এই বক্তব্য এই কর্মী সস্তাহ হলো পথ এই পথ আল্লাহকে পাওয়ার পথ এখন এই পথে সব ফরজ কি আমার জানা আছে অনেক নেই ফরজের ভেতরে কি কি আছে সব কি জানি অনেক কিছুই জানি না আকিদা বিষয়ে তাহিদের সবগুলো প্রকারকে জানি সিরকের সবগুলো প্রকারকে জানি অনেকগুলো জানি না কোন কাজ কোন কাজীমান, সবকি জানি কোনটি হারাম কোনটি হালাল সবকি জানি জানি না তাহলে আমাকে খুঁজতে হবে কে জানে তাকে বের করতে হবে আর জানা মানে নিজের বুদ্ধি থেকে জানা নয় নিজের বুদ্ধি থেকে যেটা জানে এটা একটা অনুমান ইয়াতি আল্লাহ বলেন এরা তো ধারণার পেছনে ছুটে চলেছে মনের হাওয়া মনের প্রবৃত্তির পিছনে ছুটে চলেছে এটাকে জানা বলে না জানা কাকে বলে আল্লাহ বলেছেন আমি জেনেছি এটা একটা জানা রসুল সাল্লা বলেছেন সহি সূত্রে পেয়েছি এটা একটা জানা এটাকে বলে এল এইটাই সুয়াল করে জানতে হবে যে আমি কি করব আমার কি করণীয় আমি যে কাজটি করছি এটি ঠিক কিনা কোরআন থেকে বলুন সহি হাদিস থেকে বলুন ভাই হাকিতে একটা হাদিস রয়েছে উত্তর জেনে নিলে ফুলফিল আলেম কমপ্লিট আলেম হয়ে গেলেন ফস আলু আহলাদি হিন কুন্ত আল্লাহর পথের জন্য এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট নির্দেশিকা এবং মূলনীতি গাইডলাইন যে গাইডলাইন আমাদের আবাদতগুলিকে সুন্দর করবে সঠিক করবে বিশুদ্ধ করবে আমাদের লেনদেনগুলোকে বিশুদ্ধ করবে আমাদের সুলক জীবন আচার আচরণকে সুন্দর করবে এবং যে জিনিস লুকিয়ে আছে জানলাম না যে জিনিস শুনেছি কিন্তু বুঝলাম না তাহলে লুকানো জিনিস জানিয়ে দেবে যেটা বুঝি নাই সেটা বুঝিয়ে দেবে সেজন্য একটাই পদ্ধতি সেটা হলো ফাঁস আলু সোয়াল কর প্রশ্ন করো জিজ্ঞাসা করো সন্ধান করো অনুসন্ধান করো সন্ধানই হতে হবে এটি আল্লাহ বলেছেন তোমার আগে কাদেরকে পাঠিয়েছি ইল্লা রিজায়াল কোনো ফেরিস্তা পাঠাইনি আমি আমি রেজাল পাঠিয়েছি পুরুষদেরকে নবী বানিয়ে পাঠিয়েছি নারীরা নবী হয় না কখনো হননি আমি পুরুষদেরকে নবী বানিয়ে পাঠিয়েছি নাই তাদের প্রতি আমি প্রেরণ করেছি আসমান থেকে ওহি পাঠিয়েছি। জানিয়ে দিয়েছি তাদেরকে আহলা এই তোমরা না জানো তাহলে আহল জিকির কারা আহল কোরআন এবার শুননা কারা জিকির মানে মানে শুননা দুইটাই য়েতে ওহে তাহলে জিজ্ঞাসা করবা যাকে তাকে জিজ্ঞাসা করলে হবে না কাকে জিজ্ঞাসা করবা যার কাছে কোরআন জানা আছে সহি হাদিস জানা আছে তাকে প্রশ্ন করবা যার কোরআন জানা নেই সহিদিজ জানা নেই মানুষের লেখা সব ফতুয়ার কীতে মুখস্থ ওকে জিজ্ঞাসা করে লাভ নেই যে কোরআন থেকে ফতুয়া দেবে শহীদ হাদিস থেকে ফতুয়া দেবে জিকির থেকে তোমাকে সিদ্ধান্ত দেবে তোমায় বলবে হ্যাঁ কোরআনের অকায় এটা আছে অমুক হাদিস গ্রন্থে এই সহিহাদিস টি আছে ওই আলেমকে প্রশ্ন করো এমন নেতাকে প্রশ্ন করল কোরআন হাদিসের দ্বারে কাছেই নেই আজকে রাষ্ট্রীয় সামাজিক পারিবারিক যতসব সমস্যা তৈরি হয় মানুষ নেতাকে জিজ্ঞাসা করে নেতাজি কি করবো নেতা এটি সহিদ আলবানি বলেছেন সহি মানুষের হৃদয় থেকে জ্ঞান ছিনিয়ে নেই আল্লাহ তালা জ্ঞান তুলে নেবেন না ওলা ও কিন্তু তুলে নেবেন ওলামাদেরকে দুনিয়া থেকে মৃত্যু দেওয়ার মাধ্যমে যখন কোন আলেমেই আল্লাহর বাকি রাখবেন না তখন কি হবে নেতা বানিয়ে নেবে ইমাম বানিয়ে নেবে ফাশলু ওসব সব জাহেদদেরকে সোয়াল করা হবে যে সোয়াল করা উচিত না তাদেরকে তারা নিজেরাই মূর্খ নিজেরাই সুয়াল করার মহত আলেমকে এখন ওদেরকে যদি কেউ সোয়াল করে ঘটনা কি হবে আপ্তাও বেকারে এলমেন যেহেতু তারা এখন নেতার আসনে বসা উনি পাওয়ার ফুল এখন ক্ষমতাধর এখন কিছু একটা না বললে তো রক্ষা করতে গিয়ে দিয়ে দিলেন না জেনে। টিভি বসেছেন কোরআনের কিছুই জানেন না কোরআন নিয়ে তিনি ফতুয়া দিচ্ছেন এসব জাহেল নেতারা যখন ফতুয়া দেবে তখন ঘটনা কি হবে ফদল অদলো নিজেও লাইন থেকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল রাস্তা থেকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ও মানুষকে নিজেও গেলিম হারালো বিভ্রান্ত গমরা করে জাহান নামের দিকে নিয়ে গেল এমন নেতৃবৃন্দ হওয়া উচিত যারা কোরআন জানবে নেতৃবৃন্দেরও তো এখনো হায়াত আছে তারাও তো ইচ্ছে করলে কোরআন জানতে পারে কোরআন তো সবার জন্য সহজ তারা যখন নেতাই হয়েছে নেতৃত্বের আসনে আসেনি হয়েছে তাদের তো কর্তব্য একটু কোরআন পড়া কোরআন পড়ে কোরআনিক মূলনীতিগুলো যদি তারা দিতে পারে অনন্তকালের সুখ তারাও পাবে তাদের জাতিও পাবে কেন এই কল্যাণের রাস্তায় তারা আসবে না তাদেরকে আসা উচিত নয় আল্লাহ কি তাদেরকে তৌফিক দেননি কত এসান করেছেন আল্লাহ তাদেরকে কত ক্ষমতা দিয়েছেন পাওয়ার দিয়েছেন এর সুক্রিয়া তো এটাই হওয়া উচিত যে তারা আল্লাহর কোরআন পড়ে যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন সে আল্লাহ শুক্রিয়া আদায় করবে মানুষকে কোরআন দিয়ে যদি তারা হেদায়েত করে এই পৃথিবীতে কত শান্তি আসবে কত রহমত তারা পাবে আমরা পাব দিন দুনিয়ায় সুখ শান্তি সকলেই পাব তো এখানে সুয়াল করতে হলে যাকে তাকে সুয়াল করা যাবে না বিল বাইয়নাথ ও যুবর বৈ এবং জুবুর স্পষ্ট দলিল প্রমাণ কিতাবাদী দিয়ে আমি নবীরকে পাঠিয়েছি ও আঞ্জল না ইলে যিকা তোমার কাছে আমি জিকির নাজিল করেছি কোরআন নাজিল করেছি অথবা জিকির মানে হাদিস হাদিস নাজিল করেছি ঋতু বাইনালিনে যাতে হাদিস দিয়ে তুমি ব্যাখ্যা করে দিবে বায়ান করে দিবে যা মানুষের কাছে নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন তাহলে এখানে জিকির কেউ হাদিস বলা হয়েছে হাদিস কেউ জিকির বলা হয়েছে যে তোমাকে হাদিস দিয়েছি তুমি এই হাদিস দিয়ে মান উজ্জলিমের ব্যাখ্যা করে দেবে মান উজ্জ্বালা হলে কোরআন কোরআনের ব্যাখ্যা করে দেবে ও আল্লাহ মত করুন আর তারাও যাতে চিন্তা ভাবনা করে কোরআন নিয়ে সন্না নিয়ে প্রিয় দর্শক সময় হয়েছে একটা বিরতির বিরতির পর আবারও ফিরে আসবে ইনশাল তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছি বৈরিল মগ্বে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 জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে যায় না কাল রাত রাত্রেমেস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 by the freedom to unmask for so, the various ways which we can prove the argument that to that be wrong এই করতে হবে। আপনি একটি শহরের রাস্তা জানেন না আপনার মতো আরেকজন প্রতীক সেও জানে না আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন ভাই অমুক জায়গায় কিভাবে যান তাহলে হলো হলো না কে জানে তাকে খুঁজে বের করে তাকে প্রশ্ন করতে হবে যিনি রোগের চিকিৎসা জানেন না নিজেও রুগী মূর্খ তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই ডায়রিয়ার বা ক্যান্সার হয়েছে ওষুধটা কি তাহলে সে আপনাকে কি উত্তর দেবে আজকে তো এটাই হচ্ছে যারা গণ্ড মূর্খ কোরআন সম্পর্কে কিছুই জানে না তাদের কাছেই সমাজ সমস্যার সমাধান কামনা করা হচ্ছে অর্থনৈতিক সমস্যার সমাধান কামনা করা হচ্ছে মানবিক সব সমস্যার সমাধান নারী সমস্যার সমাধান যত রকমের সংকট বিশ্ব মানুষের আছে এগুলির সমাধান খোঁজা হচ্ছে তাদের কাছে যারা এই পৃথিবীর সংকটের মূল কারণ পৃথিবীর বিপদে হইলো তারা তাদের মূর্খতা তাদের অঙ্গতা। অজ্ঞতা বোনেরা দেখুন এই মহান দুটো আয়াতে ফাসীন কুন্তু তালে সুর আহ আমি আর এই আয়াতে আল্লাহ তালা কি করেছেন আপনি দেখবেন এখানে অনেকগুলো বিষয় স্পষ্ট হচ্ছে একটি হলো যে মূল এল হল এলমুল কিতাব অসন্না জ্ঞান বলতে আমরা বুঝবো কোরআন এবং সন্ন্যার জ্ঞান যেটা আসমান থেকে নাজিল হয়েছে সমস্ত সংকটকে বিশ্ব সমস্যাকে সামাজিক সমস্যা আপনার ব্যক্তির আপনার পরিবারের সমস্যাকে এই জ্ঞানের আলোকে সমাধান করতে হবে এই জ্ঞানের সমাধান চাইতে হবে। সেখানে নিয়ে যেতে হবে ওটা সমাধানের জায়গা আর কোন সমাধানের জায়গা নেই বিশ্ব সমস্যার সমাধানের আর কোন জায়গা নেই আপনার মনে দুঃখ দূর করার আর কোনো জায়গা নেই এই কোরআন ছাড়া সন্না ছাড়া ওই জায়গা নিয়ে যেতে হবে এই আয়াত থেকে আরো কি বোঝা গেল যারা আহলুল এল আল্লাহ তাদেরকে তাসকিয়া করলেন সার্টিফিকেট দিলেন যে এরা বিশ্বস্ত এদের কাছে সমাধান আছে বিশ্ব সংকটের জ্ঞান আছে যারা কোরআন সৈন্যওয়ালা যারা কোরআন সৈন্যওয়ালা নাও সবাই তাদের কাছে যাও কারণ তারা বিশ্বস্ত আলেমরা বিশ্বস্ত না হলে আল্লাহ জনগণকে বলতেন না বিশ্ববাসীকে বলতেন না যে আলেমদের কাছে যাও আহলু জিক্র কোরআন শুননা আল্লাহ যাকে দান করেছেন অবশ্যই সে বিশ্বস্ত অনেকে আছে আলেমদেরকে পছন্দ করেন না বিদ্বেষ পোষণ করেন আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করা এই সাথে আল্লাহ বিষণ করা আল্লাহ যাদেরকে বিশ্বস্ত বললেন আপনার কাছে বিশ্বস্ত মনে হলো না দোস্ত তাহলে আপনারই যিনি বিশ্বস্ত মনে করবেন না তারই হ্যাঁ যে কোনো আলেম হলেই হবে না আহলুল জিক্রা আলেম আহলুল কোরআনে অশ্বন্না অনেকে আছে মানুষের লেখা বই থেকে বলবে তমুক হুজুরে বলেছেন তমুক পিসাবে বলেছেন তমুক ধর্মগুরু বলেছেন ইমাম সাহেব বলেছেন না সেটা না এখানে আহল জিকির বলা হচ্ছে কোরআন সুন্না থেকে বলবে কোরআনসূন্না সবগুলো জ্ঞানে আছে হ্যাঁ কোনো মাসালা বিশেষে যদি তিনি কোরআনসন্নার আয়াতা জানা না থাকে তিনিও একজন বড়ো আলেমকে তিনি ফলো করবেন জিজ্ঞাসা করবেন জেনে নেবেন তারও তখন কর্তব্য জেনে নেয়ার তৃতীয় যে জিনিসটি বোঝা গেল এই মূলনীতি থেকে সেটি হলো যে যিনি কোনো মশালা জানেন না তিনি যদি সোয়াল করে দেন আলমের কাছে সোয়াল করার এই কষ্টটা তিনি পোষণ করেন যত দূর যেতে হবে যান এখন ইন্টারনেট আছে ইন্টারনেটে সোয়ালটি করে দিলেন ফেসবুকে যোগাযোগ করলেন মোবাইল ফোনে যোগাযোগ করলেন অথবা নিজে গেলেন তিনি সোয়াল পর্যন্ত আসলে তার দায়িত্বটি মোটামুটি তিনি পালন করলেন সুয়াল করলেন তিনি জানার চেষ্টা করলেন তার দায়িত্বটা পালন হলো। এবার দায়িত্ব তাকে জানিয়ে দেয়া সঠিক জিনিসটি না আপনার জাকাত ফরাজ হয়েছে জাকাতের সব জানেন না কে জানে তার কাছে যান। আপনার হজ ফরাজ হয়েছে হজের বিধি বিধান জানেন না কে জানে তার কাছে জান আপনি ধনী হয়েছেন কিভাবে সম্পদ উপার্জন করতে হবে কিভাবে সম্পদ ব্যয় করতে হবে সব লাইন ঘাট জানা নেই কে জানে তার কাছে জান আগের যুগে প্রত্যেক ধনীদের কাছে একজন আলেম দিন একজন ফকিহে দিন থাকতো যে আলেমের কাছে ধনীরা তাদের ব্যবসা বাণিজ্য সবকিছুর মাসালা মাসাইল সুন্দরভাবে জেনে নিত আজকালও আছে তবে কম সরিয়া বোর্ড আছে বিভিন্ন সংস্থার কাছে ব্যাংকের কাছে সব ধনীদের কাছে যে এক একজন আলেমের সংস্পর্শ থাকা উচিত এটা হওয়া উচিত এটার অভাব রয়েছে সমাজের মধ্যে এই আয়াত থেকে আরো পঞ্চম একটা জিনিস জানা গেলো যেহেতু আলেমরা আলামায় দিন আলেমুল কিতাব শুন না যারা তারা বিশ্বমানবতার আস্থার পয়েন্টে আছে তাদের তাদেরকে নির্দেশ দেয়া হলো তোমরা নিজেদেরকে আস্থা আস্থাশীল আস্থা ভাজন করে গড় আলেমরা এমন কোনো কাজ করো না যে কাজ করলে গণমানুষের আস্থা নষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ তোমাদেরকে তাসকিয়া করেছেন সার্টিফাই করেছেন যে তোমরা বিশ্বস্ত আল্লাহর মানুষ তোমাদের কাছে বিশ্বাস করতে পারে প্রশ্ন করতে পারে তাহলে তোমাদেরকে তো সেই মর্যাদা সেই স্টেজে রাখার চেষ্টা করতে হবে আসমান থেকে এত বড় মর্যাদা তার কি নষ্ট করা উচিত মোটে উচিত নয় এই মূলনীতি থেকে আরো ষষ্ঠ একটি জিনিস জানা গেল যে আহ বলতে আমরা সবার আগে বুঝবো এই কোরআনে আজিমের যারা কারি আলেম মুফাসির যারা কোরআনের সাথে সম্পৃক্ত তারাই বাস্তব আহ অন্য যে কোনো যিনি শুধু কোরআন জানেন জানেন না তিনি তার কোরআনও জানেন হাদিসও জানেন তিনি এক নম্বরে থাকবেন এখানে সপ্তম আরেকটা জিনিস জানা গেল এই মূলনীতিতে যখন বলা হয়েছে যে হে গণমানুষ তোমরা যারা জানো না আহল জিক্র যারা কোরআন যাদেরকে আমি করান শিক্ষা দিয়েছি এবং অষ্টমত এই মল্লীটি থেকে আমরা আরেকটি জিনিস বের করছি সেটা হলো আহলুজির বলার কারণে বোঝা গেল যারা আহলুল জাহাল যারা মূর্খতার মানুষ জাহালাতের মালিক জিকিরের মালিক নয় যারা জিকির নাই যাদের জীবনে তাদেরকে সুয়াল করা হারাম তাদেরকে সুয়াল করা যাবে না কারণ সোয়াল করলে দলল ও অদল্য তারা নিজেরাও বিভ্রান্ত হবে এবং জনগণকে বিভ্রান্ত করবে ফ্রী ভাই বোনেরা এবং নবম আরেকটি বিষয় এই মূলনীতি থেকে আমরা বুঝতে পারছি সেটা হলো দুনিয়ার সব মানুষ মুস্তায়দ হয়ে যাবে এটা সম্ভব নয় সব মানুষ আলেম হয়ে যাবে এটা সম্ভব নয় নিশ্চয় পৃথিবীতে অসংখ্য মানুষ এমন থাকবে যারা জানবে না আর কিছু মানুষ থাকবে সব যুগেই যারা জানবে যাদের কাছে আলম থাকবে অতএব যারা জানবে না তাদের উচিত একজন আলেমকে ফলো করা আর আলেমের উচিত জিকির দিয়ে তাদেরকে পরিচালনা করা কোরআন এবং সন্না দিয়ে কোনো মন গড়া জিনিস কোন তাকলিদ কারো অন্ধ অনুকরণ কোরআন জিকির ছাড়া কারোর পিছনে ছোটা আলেমদের উচিত নয় আর জনগণ যারা জিকির জানে না কোরআন শূন্য জানে না তাদের উচিত জিন্দা আলিম জীবন্ত আলেম আছেন তার কাছে জিজ্ঞাসা করে করে তারা সব জেনে নিয়ে নিয়ে আমল করবে সব কত সুন্দর কথা আমরা বাস্তব সমাজে দেখি কোনো পরিবারে কোন ব্যক্তির ব্যক্তিগত জীবনে কোনো সংকট হয়েছে তখন সে করলো কি তার পাশে কে আসে তাকে গিয়ে জিজ্ঞাসা করলো ভাই কি করু অথচ সে কোনো আলেম না সে নামাজি মানুষ কিন্তু সে বড় আলেম না তার কাছে আপনার যে জটিল বিষয়টি এই জটিল বিষয়টি জানার কথা না অতএব আপনাকে একজন বড় বিদ্যান কোরআন সন্ন্যার ব্যক্তিকে খুঁজে বের করতে হবে আপনি যে প্রক্রিয়া পারেন আমি তার কাছে আপনার সমস্যাটি আপনাকে পৌঁছাতে হবে তাহলে আপনি আল্লাহর কাছে ধরা থেকে বাসতে পারবেন অতএব বর্তমান যুগে এখন যেহেতু ইন্টারনেটের যুগ মিডিয়ার যুগ মোবাইলের যুগ এজন্য আমরা বিভিন্ন মাধ্যমে প্রশ্নগুলি আমরা করতে পারি মহাদেশ এবনে আবদুলবার বলছেন যে এক ব্যক্তি রবি আবনা আব্দুর রহমানের কাছে গেল যিনি ইমাম মালিকের ওস্তাদ দেখলেন যে রবি কাঁদছে তিনি বলেন কি জন্য কাঁদছেন তিনি খুব অপ্রসুত হয়ে গেলেন তিনি বলেন আমি বেতন দেখালা তালে আপনি কি বিপদগ্রস্ত তিনি না আমার কোনো বিপদ নেই তবে বিপদ হচ্ছে। সেই বেদনায় দুঃখে ইসলামের এই মেসকিনী ভাব ইসলামের এই দুর্বলতার কারণে আজকে আমি কাঁদছি মুসলমানের দুর্বলতার কারণে কাঁদছি আহ নাই কোরআন সুনার জ্ঞান তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আসুন না আমরা তাহলে যার কাছে জানার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে এই মূলনীতির উপর আমল করার তফিক দান করুন এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ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 जकतात दान अर्थ पलर बैंक सतचलिंग नंबर शून्य उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टी आई सी खि टा पाठ मेल कर